এই দুনিয়ার মানুষ যে বিষয়লাপ করে আল্লাহাক অনুগ্রহ করে ইমানদারদেরকে সেই হকের দিকেই আল্লাহাক হেদায়ত দেন ইমানদাররা যখন হক অনুসন্ধান করবে হক খুঁজতে থাকবে চৈত্র মাসে খুব জোরে যখন আকাশে বজ্রপাত হয় বৃষ্টি হয় তখন আপনি কাঁথা চারপাশটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকেন আপনি কই মাছও ধরতে পারবেন না মাগর মাছও ধরতে পারবেন কই মাছ মাগুর মাছ ধরতে হইলে ওই বজ্রপাতের আপনি পুকুর পাড়ে যাইতে হবে পুকুর পাড়ে গেলেই আপনি বড় বড় এরকম এরকম কই মাছ পাইবেন পুকুরের থেকে উঠে আকাশে ডাক দিতেছে আর কই মাছ ধর দিতেছে তারপরে মাগুর মাছ উঠে যাচ্ছে উপরের দিকে আকাশের মানে গর্জন যত বেশি হবে কই মাছের গতিও তত বেশি আপনি যদি ঘরে শুয়ে থাকেন ওই সময় ভয়ে না হন তা আপনার বাসায় ওইদিন কই মাছ পাওয়া যাবে না ওই মাঘুর মাছ মাছ করতে হবে না নিজেও কিছু করতে হবে নিজের কাছে কিছু থাকতে হবে ভিতরে নিজের কাছে কিচ্ছু নাই খালি শোনেন তাই এক জায়গায় শুনলেন এইরকম আর এক শুনছেন আরেক রকম বলবেন যে না এই হুজুর এই হুজুরের পাগড়ি বড় আবার দেখলেন যে এই হুজুরের দাড়ি বড় বা দেখে আপনি মনে করবেন ঠিক কারণ আপনি নিজের ভিতরে তো কিছু নাই এই নিজের মধ্যেও কিছু থাকতে হবে হক অনুসন্ধান করতে হবে বুজার চেষ্টা করতে হবে পড়াশোনা করতে হবে তাহলেই আল্লাহ বলছেন আল্লাহর আল্লাহ হেদায়েত পাওয়া এটা এত সহজ বিষয় না এটা আল্লাহ আল্লাপাকের ইচ্ছা লাগবে মাসিয়াত লাগবে তাক আলোচনা আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসিয়াত হৃদয়ের হদায়ত এবং হদায়তির হৃদয়ত সিদ্দিকদের হদায়তহদা